বাংলার আজকের আয়োজনে দূরে এবং কাছে যারা দূরদর্শনের সামনে আমাদের এ উপস্থাপনা উপভোগ করার জন্য অপেক্ষমান সে সমস্ত শ্রোতা ভাই বোন দর্শক ভাই বোনকে আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের পর্বভিত্তিক আলোচ্য বিষয় শুরু করছি হাদিসশাস্ত্রের উৎপত্তি হাদিসশাস্ত্রের ইতিবৃত্ত এবং বিশ্বময় তার ক্রমবিকাশ পর্বভিত্তিক আলোচ্য বিষয়ের আলোকে আমরা আপনাদের সামনে বিগত পর্বে উপহার দিয়েছি মহামতি চারজন ইমামের অবদান ফলিল্লাহল হ্যাম আজকের আলোচনায় আমাদের উপস্থাপনা যে বিশ্ব বরেণ্য সাইজন ইমাম রয়েছেন যারা হাদিসের ইমাম বলে পরিচিত এবং তারা তাদের জীবনের বৃহৎ অবদান হিসাবে সয়খানা হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করে গিয়েছেন সংকলন করে গিয়েছেন যা আজকে সারা বিশ্বে কুতুবুসিত্তা নামে পরিচিত এবং অনুশীলিত তাদের জীবনী এবং এলমে হাদিসে তাদের অবদান সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ যে সমস্ত আছেন আলোচক হিসাবে শাহে আব্দুরাজ ইউসুফ আসসালাম আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা মহামতি ছয়জন ইমাম যারা আদিস শাস্ত্রে অপরিসীম অবদান রেখে গেলেন তনমধ্যে প্রসিদ্ধ ইমাম হচ্ছেন ইমাম বখারি রাহমাহুল্লাহ জি শেখ মাদানী আপনি দর্শকদের উদ্দেশ্যে এই মোহাম্মদ ইমামদের সম্পর্কে কিছু বলুন আলহামদুলিল্লাহ রবীন্ন ও সলাতাম আলা আবদুল্লাহ ও রসোলহিন তালা তার পক্ষ থেকে এসেছে ইসলাম আর ইসলামের প্রচার প্রসারক হিসাবে প্রেরিত হয়েছেন সর্বশেষ নবী ও রসুল মোহাম্মদ সাল্লাহআলাহ মুহাম্মদ সাল্লি সাল্লাম থেকে যতদিনই নির্দেশনা চাই বাচনিক হোক অথবা করণিক হোক অথবা সমর্থনের হোক সেগুলি হচ্ছে হাদিস হাদিস আল্লাহ আল্লাহন তালা যুগে যুগে इसलम विद्वेश हदीस विद्वेश कबल थे अल्लाह सुबहानवाल हदीस के संरक्षण कर विशेष व्यक्ति मध्यमेंद्दिधाय से व्यक्तिगणर मध्य अन्नतम व्यक्ति हन छक्ति प्रसिद्ध छमाम इमाम बुखारी रहीम उल्लाह इमाम मुसलिम रहीम उल्लाह इमाम अबूदाउद रहिमह उल्ला ইমাম তিরমিজি রহিমাহুল্লা ইমাম নাসাঈমাম এমন রহিমা এ প্রসিদ্ধ ছয়জন ইমাম দিয়েই আল্লাহ আল্লা সুহানা হাত হাদিসকে সংকলনের মাধ্যমে মুসলিম উম্মার মাঝে এ হাদিসকে সংরক্ষণ করেছেন এ ছয়টি হাদিস গ্রন্থ যেগুলি আরব সমাজে কুতুবুসিতা বা ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ হিসাবে পরিচিত আমাদের ভারতীয় উপমহাদেশে মানে ছয়টি শহীদ হাদিসের গ্রন্থ পক্ষে ছয়টি শহীদ হাদিসের গ্রন্থ নয় হচ্ছে শাহী হাইন শাহী বুখারি এবং বাকি চারটি হচ্ছে এর সংকলক এই মহামতে হাদিসের ছয়জন ইমাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দর্শকদের উদ্দেশ্যে রাখবেন আসলে এই ছয়টি কেতাবের যারা গ্রন্থকার যারা একে চয়ন করেছেন সংকলন করেছেন আসলে তাদের জীবনই আমাদের জেনে রাখা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এবং তাদের হাদিস গ্রন্থকে মূল্যায়ন করাও প্রয়োজন ওনার মধ্যে একজন হচ্ছেন এমাম বখারি রেহমল্লাহ যার নাম হচ্ছে মোহাম্মদনি ইসমাইল আল বখারি হাদিস্টির প্রতি আমল করাও তেমনি প্রয়োজন তার জীবনে অনেক কথাই দেখা যায় তার একটি কথা আমরা সংক্ষিপ্তভাবে পেশ করছি তার বাল্য জীবনে তার চোখ দুইটি আল্লা পক্ষ থেকে তিনি পেয়েছিলেন আল্লাহ তার প্রতি দয়া করেছিলেন সাথে সাথে তার জীবনে তো দেখা যায় যে তিনি হাদিস রচনা করার পূর্বে সংকলনের কাজ শুরু করেন ষোলো বছর বয়সে बखारचना करते समय षर रचनारे कि नीतिमला प्रत्येक हादिस के तर ग्रंथे जमा कर पूर्व उजू करत दूरेगत सलादाय करतें इश्तेखारा स्वरूप आल्ला चाहत जी हमी ए हादीटी ए ग्रंथे लिखब कि ना यू नीतिमाल भित हादिस लिखे हैं यही कथाटर पूर्व पृथ्वी পূর্বের কথা যেটি সেটি হচ্ছে তার জীবনে দেখা যায় যে তিনি একদিন স্বপ্নে দেখছেন যে রাসুল সাল্লাহ কিছু মাছি বসছে তিনি পাখা সরাচ্ছেন হাদিস শাস্তে একটা কাজ করবে যে কাজটা হবে পৃথিবীতে এমন ভালোমন্দ মন্দ বিবেচনা করে এখন তো দুনিয়াতে হাদিসের অবস্থাটা এই তো বলতে গেলে জাল জৈব সহি পার্থক্য করে जे जे। ही ही। जो हादिस ग्रंथ लिखा हो बुखारी हार प्रथम एवं यृथिवीते एक व्यतिक्रम ग्रंथ जार प्रति हादिस सही जदिच मंतब कर बोखारी बारोटी हादिस आ जालज नय्र ठीक कंतु विवेक बोलते जो हादिस ठीक ना हक ता बैरात एन दुरबल हादी जमा कर हादी सं दस दिन बारो दिन बीस दिन पंद्रह दिनाराम ऐसी बस ছর ধরে মসজিদের নবাবিতে বসে বসে তিনি এই কাজ করেন সে গ্রন্থ দেখা যায় যে মাঝে মধ্যে আছে বিসমিল্লাহ রহমান রাহিম তার মানে হচ্ছে এই যে যা হাদিস তার অনুকূলে এসেছে তিনি লিখার পরে আবার চলে গেছেন শাম যেতেন আপনার কুফা যেতেন বাসারা যেতেন যেখানে যেখানে হাদিস সংগ্রহ করা তিনি প্রয়োজন মনে করেন এই কথাটা এসেছে যে তিনি একবার এক নৌকায় উঠেছিলেন নৌকায় উঠে হঠাৎ করে দেখলেন একটা লোক বলছে আমার একশুটি দেরহাম হারিয়ে গেছে আমার একশো টাকা হারিয়ে গেছে তিনি চিন্তা করলেন নিশ্চিত এই লোক हमारे अपबाद लागा से पदक्षेप नहीं पकेटेल एक शत टी ती मुद्रा सब समय सतर्कतारा चलतें क्यों जो तारोष लागे नीति चित्कार शुनेकेटत मुद्रा पानी फेले दिले एवार खोजा हलो कथाई टाक कथाई टाक देखा गल कारो का नहीं नौका जा व्यक्ति बोल जनबार का एक शत मुद्रा देखे से हलो তিনি বললেন যে আমি বুঝতে পারছি করে আমরা শুনবো কিন্তু বিরতির দ্বার উপান্তে আমরা পৌঁছে গেছি দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা এই ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম خريجا كرينس قامورو sacrifice my life and my death are all for allah sustainer of the world <laughs>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 জীবনের সকল ক্ষেত্রে সোননাথে পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দার্স সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সুন্না সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতি কালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা ছয়জন মোহাম্মতিমাম আদিস শাস্ত্রের কাল সংকলক ছয়জনের নাম আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম এবং তাদের সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে শেখ আবদুরা জাকবিন ওই সব আলোচনা করতেছিলেন আমরা আবারও ওনার কাছে ফিরে যাব এ পর্যায়ে শেখ ময়দানী যে ইমাম বখারি রাহমাউল্লা তার সেই জীবনী যেখানে কৃতিত্বে ভরা জীবনী আলোচিত হচ্ছিল আপনি আরও এই আলোচনায় একটু অলঙ্কৃত করুন আপনার বিজ্ঞ চিন্তা ভাবনার আলোকে আলহামদুলিল্লাহ শাহিদুল বখারি এমন একটি গ্রন্থ জার বিষয়ে বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সকল মুসলিম পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে আল্লা সাহাতার কিতাব আল কোরআনুল করিমের পরেই সর্ববিশুদ্ধ গ্রন্থ যেটি তার নাম হল আসাহ লিল ইমাম আল বুখারি ইমাম রহমা উল্লার সংকলিত সেই শাহিউল চলে ইমাম বুখারি রহমা উল্লাহ তিনি যখন হাদিস সংকলনের জন্য দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ালেন ছুটে বেড়ালেন তিনি তার বিষয়ে একটু বলা হয় যে তিনি একজন মহাদ্দেশকে দেখলেন যে তিনি তার একটা ছুটে যাওয়া ঘোড়াকে ধরার জন্য এইভাবে যখন ধরতে দেখলেন বাস্তবে পাত্র খাদ্য ছিল না ইমাম বুখারি রাহমহল্লা এমন মহাদ্দেশের কাছে তিনি আর হাদিস সংগ্রহ করলেন না সংগ্রহণ তিনি বললেন যে যেই ব্যক্তি একটা পশুকে খালি পাত্র দেখে বিশেষ করে অবলম্বন আসলে যেমনইভাবে তিনি হাদিসের ক্ষেত্রে এ ধরনের ছিলেন সংগ্রহের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করেছেন শুধু তাই নয় বরং শহি মুসলিম এবং শহি বুখারির তুলনা করতে গিয়ে মহাদ্দেশগঞ্জ যেটি বলেছেন যে ইমাম বুখারি রেহমহল্লাহ তিনি যে হাদিসগুলি নিয়ে এসেছেন একজন বর্ণনাকারী তিনি তার ওস্তাদের কাছ থেকে যার কাছ থেকে গ্রহণ করেছেন এই উভয়ের মাঝে যতক্ষণ না তিনি উভয়ের মাঝে সাক্ষাৎ যদি ভাবে গণনা করা হয় তাহলে সাত হাজার হাদিস হয় আর যদি একাধিক হাদিস একটা বারবার এসেছে সেটাকে বাদ দিয়ে করা হয় তাহলে প্রায় চার হাজারের মতো হাদিস যে চার হাজারের মতো হাদিস জীবনের লক্ষাধিক লক্ষ লক্ষ হাদিস থেকে তিনি যাচাই করে দীর্ঘ ষোলো বছর ধরে সংকলন করেন বিষয়ের অবতার খুব একটু অভাব লাগে আলহামদুলিল্লাহ তার হাদিস সংকলনের ব্যাপারে তিনি এক কঠোর সতর্কতা অবলম্বন করেছেন যা আমরা সংক্ষিপ্ত বুঝতে পারছি তিনি এ ব্যাপারে মেধাবীও ছিলেন তার জীবনে একটা বর্ণনা রয়েছে যে একবার তিনি এক ক্লাসে উপস্থিত হচ্ছিলেন তার শিক্ষকের কাছে ষোলো দিন যাবৎ তিনি উপস্থিত হওয়ার পরে কোনো ছাত্র তার কোন ক্লাসমেন্ট শিক্ষকের কাছে অভিযোগ করলো যে আপনার কথাগুলি আমরা লিখেনি কিন্তু এমম বোখারি ইসমাইল লিখে না তো শিক্ষক বললেন কি ব্যাপার ঘটনা তাই তুমি লিখো না যে আমি লিখি না আমাকে না বলছে ঠিক আছে তুমি দিনে তা বলো তো তিনি হুবাহু এমন ভাবে বললেন যেইভাবে শিক্ষক পরস্পর বলেছেন সেইভাবে বললেন এটা দেখা গেল যারা আরো পাঁচজন ক্লাসমেন্ট বন্ধুরা নকল করেছিল তাদের লিখতে উনিশ বিশেষ সেটা তারা সংশোধন করে নিল জীবনীতে এটাও দেখা যায় যে তাকে একবার পরীক্ষা করার জন্য এক এলাকার লোক কিছু প্রায় দুইশো মতো তিনি সামনে দুইশো হাদিস বেশ কিছু সূত্রকে আগে পিছু করে তিনি দেখে বললেন এই হাদিসের সূত্রগুলি আগে পিছে করা আছে তিনি সবগুলো ঠিক করে দিলেন মানুষেরা ওনাকে সবচেয়ে বড় মহাদেশ বলেই চিনতে শুরু করলো কিন্তু কিছু মানুষ তারা আলেম হলেও তাদের কাছে মেনে নিতে পারলেন এখানকার হয়ে বাইরের মানুষ এসে আমাদের চেয়ে বড় বলে পরিচিত করে দেওয়া হলো সকল মানুষকে জানিয়ে দেওয়া হলো অমুক দিন পরীক্ষা হাদিসটি পরীক্ষা মূলত ছিল একশত হাদিসের সেই পরীক্ষাটা এভাবে নিল যে ইমাম বোখারি এক দিকে তার কিছু সমর্থক রয়েছে আর অপর দিকে তারা সবাই মনে হচ্ছে যেন ইমাম বুখারি রহম্লা আজকে কিছুই পারবেন না সকলের সামনে পরিচিত হবেন যে তিনি আসলে তেমন জানেন না সেই একশো হাদিসকে জন মানুষের উপস্থাপনীতে একশো দুশো দুটো দশজন মানুষে উপস্থাপন করলো এক একজন দশটি ১০টি দশটি করে হাদিস কিভাবে হাদিসের দুটি অংশ একটি হলো সনদ যে সূত্র আরেকটি একটি হলো মূল ভাষ্য বক্তব্য এই দুটো একজন এসে ১০টি হাদিস শোনালো এক থেকে ১০ পর্যন্ত কিন্তু একের অংশ অন্যের সাথে অন্যের অংশ এভাবেই করে ১০টি হাদিস শোনালো ইমাম বুখারি কিছু জবাব দিলেন না তিনি যেন চুপ করে শুনে আছেন দ্বিতীয়জন তৃতীয়জন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দশম জন এসে একশত হাদিস শোনানোর পরেও ইমাম বুখারি কিছুই জবাব দিলেন না সব যখন শুনে শেষ করলো পক্ষ মনে করছে যে ইমাম বোখারী আজকে আপনাদের হাদিস পেশ করা শেষ বললেন যে হ্যাঁ তারপর তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ওই প্রথম ব্যক্তি যেই ১০টি হাদিস বলেছিল অমুক হাদিসের সাথে অমুক হাদিসকে সম্পৃক্ত করেছে অমুক হাদিস থেকে অমুক হাদিস এইভাবে তিনি প্রথমের দশ দ্বিতীয় দশ তো একা আধারে সবগুলি যখন জবাব দিলেন আগে তারা যতটুকু আশ্চর্য হয়েছিল এই পরীক্ষায় আরো আশ্চর্য হল আল্লাহবাস এমাম বখারি রাহেমাহুল্লা তার গ্রন্থের তিনি নাম দিয়েছেন আলে আল হচ্ছে মূলত গ্রন্থের নাম কিন্তু সহি যেমন বোখারি অধ্যায়ের শিরোনাম অধ্যায়ের শিরোনাম অধ্যায়ের শিরোনামে কিন্তু বেশ কিছু হাদিস আছে তো মনে করতে হবে যে শিরোনামে যে হাদিসগুলি এসেছে তিনি ওই হাদিস গুলির চ্যালেঞ্জ করেননিখ্যানের এই কথাটা জন্য মানুষের অবগতিতে থাকে কেউ যদি দেখে যে তর্জমাতুল বাবের মধ্যে কিছু হাদিস পাওয়া যাচ্ছে যেগুলোর সূত্রে কিছু দুর্বলতা আছে যার ভিতরে সংকীর্ণতা রয়েছে সে একটা ভালো জিনিসকে সহজে গ্রহণ করে কিন্তু আসলেই যদি মানুষ দেখতে চায় তাহলে এমম বোখারির ওই পাপ দেখে ভেবে নিতে পারবে যে আমাকে এই ব্যাপারে কি ফতো দিতে হবে এবং চেষ্টা করেছেন তিনি শুধু মহাদ্দেশেই ছিলেন ফকির ছিলেন না প্রকৃত পক্ষে আমরা মনে করি তার জ্ঞানের সংকীর্ণের সংকীর্ণ প্রকৃত পক্ষে ইমাম বুখারীর যে অধ্যায়গুলি বেঁধেছেন কেননা এই মাপে আর কোন মহাদেশ পেশ করেন এইভাবে আর কেউ পেশ করে যে মুসলিম গ্রন্থ অনুরূপী এমন মুসলিমের অনেক আলোচনা আছে মুসলিমে প্রায় হাদিস আছে সাড়ে সাত হাজার মতো হয়তো আমরা পরবর্তী আপনারা যখন জানলেন যে সহি সর্ববিশুদ্ধ হাদিস গ্রন্থ সুতরাং আপনি যেভাবে সালাত আদায় করছেন একটু সহি সালাতের হাদিস সাথে মিলিয়ে দেখার চেষ্টা করুন আপনি যেভাবে সিয়াম পালন করছেন যে ধরনের বর্ণনা এসেছে আমার সেরকম আমাদের নিজে বলছিলেন আসলে আমরা বুঝলাম না আমরা পৃথিবীর এক শ্রেণীর মানুষকে দেখছি যে বোখারি গ্রন্থটি খুব মেনে চলা উচিত ভলিউমটা এভাবে খোলার সাথে সাথে প্রথম পৃষ্ঠাতেই এই স্বর্ণ খচিত এই বাণীটা পাওয়া যায় যে পৃথিবীর সমস্ত ইমাম ঐক্যমত্য পোষণ করেছেন যে কোরআনুল করিমের পরেই হচ্ছে এটা বিশুদ্ধতম কিতাব সুতরাং আসুন আজকে আমরা সব দল মত নির্বিশেষে সব ধরনের সংকীর্ণতা পরিহার করে ইমাম বোখারি রচিত বোখারি শরীফের সহিদিচের অনুকুলে আমাদের আমুলি জিন্দিগি গঠন করি আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালাম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 টাকা Swift জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন পিসটি